الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وآله وآله وآله وآله وسلم تسليمن قصيرا الله سبحانه وتعالى إبراهيم علیه وسلم کے إسحاق علیه وسلم مر شوشنباد دان کر تلين الله سبحانه وتعالى ديني بولتن وباشرناه بإسحاق نبيم من الصالحين عامい تاك شوشنباد دراتي إسحاقير جني تلين صالحين شد كرمشل در دل مدهجدن نبي ترجماته আলোসু মহামতাল অন্যত্রী পুত্রের আলীম ব্যক্তি হিসেবে এবং একই সাথে আলোস মহামতাল আরো বলছেন সলেহীন বা সৎ কর্মশীলদের একজন হচ্ছেন ইসাক আলাহিস্লাম যিনি হচ্ছেন কার্নাথ নাবীয়াহ তিনি একজন নবী ইসাহাক আলাামের একজন সন্তান ছিল যার নাম ইয়াকুব আল্লাহাম সাইদিন ইসরায়াকুবের তাও নাজিল হওয়ার পূর্বে ইসরা অর্থাৎ ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি বনী জন্য হালাল ছিল মুফাস্তিরগণ তারা এই আয়তের ব্যাখ্যায় বলেছেন যে ইসরায়েল এই নামের অর্থ হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দাস সুতরাং যখনই আমরা বলছি বনি ইসরা এর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে ইয়াকুব আল্লাহ ইসলামের সন্তান এবং তার বংশধরদেরকে বুঝানো হচ্ছে বনী ইসরা অর্থ ইয়াকুব আলাহ ইসলামের বংশধর এবং যখন আমরা বনি ইসরা বারোটি গোত্রের কথা আলোচনা করব তার মানে বুঝতে হবে ইয়াকুব আলাহিসের বারো জন সন্তান এবং তাদের বংশধরদের কথা বলা হচ্ছে ছিল পুত্র সন্তান। এবং বারো সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ছিলেন ইউসুফ আলাহ ইসলাম যিনি ছিলেন আলসু মোহাম্মদ আল্লাহর একজন নবী কিছু আলেম তারা মতামত প্রকাশ করেছেন যে বাকি এগারো জন পুত্র সন্তান তারাও নবী ছিলেন এবং তারা তাদের মতের সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই আয়ত্তিকে উল্লেখ করেছেন যেখানে আউসফ আহমদাল্লাহ বলছেন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 তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি। প্রতিবাত এর অনুবাদ করা হয়েছে তার বংশধরদের প্রতি এবং মহা ইসা অনানবীকে তাদের রবের পক্ষ থেকে যা দান করা হয়েছে সেগুলোর উপরে আমরা ইমান এনেছি আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারি এই আয়তে আল আসবাত শব্দের অর্থে আলেমগন তারা বলেছেন যে ইয়াকুব আল্লাহ ইসলামের বারোজন পুত্রকে বোঝানো হয়েছে এর মাধ্যমে তারা দলিল পেশ করেন যুক্তি দেন তারা বলে থাকেন কিন্তু আল আসবাদ বলতে ওই বারোজন সন্তানকে নয় বরং বারোটি গোত্রের কথা বোঝানো হয়েছে এবং আল্লাহ পরবর্তীতে আমরা দেখতে পাই অসংখ্য নবী রাসুলকে আল্লাহ প্রেরণ করেছেন সেই বারোটি গোত্রীর মধ্যে বন ইসরায়েলের বংশে আলোসু পাঠিয়েছিলেন এবং তারা সবাই ছিলেন সেই বারোটি গোত্রের অন্তর্ভুক্ত আল এই সঠিক অর্থ হচ্ছে সেই গোত্রের পিতারা নয় অর্থাৎ ইয়াকুব আল্লাহ ইসলামের বারোজন সন্তান প্রত্যেকে নবী ছিলেন না বরং সম্পূর্ণ গোত্রকেই বোঝানো হয়েছে যাদের মধ্যে আলোসু মাহাতালা পরবর্তীতে নবীর প্রেরণ করেছেন সেই কথাটি কোরআনে উল্লেখ করা হয়েছে যে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব এবং তার বংশধরীদের প্রতি ইমান গাছির রাহিম তিনিও এই পরবর্তী মত সমর্থন করেছেন কারণ তিনি বলেছেন যে ওই বারো সন্তানদের মধ্যে ইয়াকুব আল্লাহ ইসলামের বারো সন্তানদের মধ্যে অনেকেই এমন সব কাজ করেছিলেন যেগুলো নবীর চরিত্রের সাথে একেবারেই মানসই নয় সুতরাং সঠিক কথা হচ্ছে ইয়াকুব সালামের সমস্ত সন্তানদের মধ্যে শুধুমাত্র ইউসুফ আলাই তিনি ছিলেন একজন নবী এবং তার কথা আমরা দেখতে পাই কুরআনে বিশেষভাবে মর্যাদার সাথে কুরআনে যে সমস্ত নবীদের ঘটনাকে আল্লাহ বর্ণনা করেছেন তাদের মধ্যে ইউসুফ আলাহাই তিনি হচ্ছেন একমাত্র নবী যার সম্পূর্ণ ঘটনা তার জীবনের কাহিনীগুলো আল্লাহ একটি একক সুরায় বর্ণনা করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহ ইসলামের জীবনের বিভিন্ন ঘটনাকে বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করছে সালাবের মধ্যে একজন মন্তব্য করেছেন কোন ব্যক্তি যদি সমস্যা এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নিজের অবস্থার জন্য পীড়িত অনুভব করে কষ্ট বোধ করে তাহলে সে যেন সুরাই ইউসুফ করে তাহলে তার এই কষ্ট দূর হয়ে যাবে কাজে এই দুনিয়ার জীবনে কেউ যদি আশাহত হয় এবং দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে সে যদি সুরাই ইউসুফ তিলাওয়াত করে ইউসুফ আল্লাহ ইসলামের জীবনের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখে তাহলে সে দেখতে পাবে তার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে কারণ ইউসুফ আলাহিসাম একজন আল্লাহর নবী হয়ে যে কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে দীর্ঘ জীবন অতিক্রম করেছেন তার কোন তুলনা আমরা দেখতে পাই না ইউসুফ আলাহিসামের কাহিনী দুঃখ কষ্টের কাহিনী এটাই হচ্ছে সুরা ইউসুফ সব শেষে আমরা দেখি পাই ইউসুফ আলাহিস্লাম সমস্ত বিপদাপদ দুঃখ দুর্দশার শেষে চূড়ান্তভাবে তিনি বিজয়ী হয়েছেন ইউসুফ আলাহিসামের এই চূড়ান্ত সফলতার পেছনে মূল রহস্য কি ছিল দুইটি বিষয় তাকোয়া এবং সবর সমস্ত বিপদ আপদের মধ্যে ইউসুফাম নিজেকে তাকোয়া এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নিজেকে আবৃত করে রেখেছিলেন ফলাফল হিসেবে চূড়ান্তভাবে তিনি বিজয় লাভ করেছেন আল্লাহ ইউসুফ্লামের কাহিনী সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লাইকে তিনি বলছেন আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে ওহির মাধ্যমে আপনার নিকটে আহসানুল কাসাস শ্রেষ্ঠ কাহিনীগুলো শ্রেষ্ঠ কাহিনীকে কে আপনার সামনে বর্ণনা করছি আহসানুল কাসাস আরো বলছেন লামিনাল অবশ্যই আপনি এই বিষয়ে ইতোপূর্বে ছিলেন অন্তর্ভুক্ত আপনি এই বিষয় সম্পর্কে জানতেন না এরপর আমরা দেখতে পাই আল্লাহুমাত আমাদেরকে সরাসরি সেই পরিবেশে নিয়ে যাচ্ছেন যখন ইউসুফ আলসালাম একটি স্বপ্ন দেখলেন এবং তার পিতাকে সেই স্বপ্নের বর্ণনা দিচ্ছেন যখন ইউসুফ পিতা কে বলল ইয়া আবাতি হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্য এবং চন্দ্রকেও আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখেছি ইউসুফ আলাম তখন খুবই অল্প শিশু তখন তিনি একটি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের মধ্যে তিনি দেখলেন এগারোটি নক্ষত্র চন্দ্র সূর্য তাকে সিজদা করছে সুতরাং বুঝা যাচ্ছে যে এই স্বপ্নটি একটি সাংকিতিক স্বপ্ন তাৎপর্যপূর্ণ মিনিংফুল স্বপ্ন এই স্বপ্নের ব্যাপারে তিনি তার পিতার সাথে আলাপ করলেন সুতরাং আমরা দেখতে পাই সুরা ইউসুফ সাথে আলাপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কত অন্তরঙ্গ একটি সম্বোধনে ইউসুফ আলাহিসাল্লাম তার পিতাকে সম্বোধন করেছেন ইয়া আবাতি হে আমার পিতা ইয়াকুব আলাহিসাল্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি কি বললেন তিনি বললেন ইয়া বোনা হে আমার পুত্র তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্যসূত্র ইয়াকুব আল্লাহ তিনি আলসমতের জন্য নবী তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে স্বপ্নের তাৎপর্যকে ইসুফ পূর্বে বেশ কিছু কথা বললেন যার মধ্যে প্রথম কথা হচ্ছে তিনি নিষেধ করলেন এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না আমরা অনেক সময় খেয়াল করলে দেখব যে শিশুদেরকে আমরা যখন কোনো বিষয়ে করতে নিষেধ করি অধিকাংশ ক্ষেত্রে শিশুরা সেই কাজটি বেশি করে থাকে অভিভাবকেরা এই অভিযোগটি প্রায় করেন শিশুদেরকে নিষেধ করলে তারা শুনতে চায় না এর পেছনে করছি অপরিণত তারা বুঝবে না আসলে এটা সঠিক মানসিকতা নয় ইয়াকুব আলাহিসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব আলাহিসাল্লাম প্রথমেই ইসুফ একটি নেগেটিভ কথা বলছেন নিষেধ করছেন তোমার ভাইদের কাছে তুমি এই স্বপ্নকে বর্ণনা করো না য়াকুব আলাহাম তিনি কখনোই এই ধারণা পোষণ করেননি ইউসুফ ছোটন রাখতে পারবেন না বরং করে বলেছেন কেন তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নকে বর্ণনা করবে না ইয়াকুব আল্লাহাম বলছেন কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে ইয়াকুব আলাহিসাল্লাম যখন শিশু ইউসুফ আলাহিসামকে বলছেন যে তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এবং ভাইদের প্রতি ইসুফ আলাহিসাল্লামের মনে যেন কোন খারাপ ধারণা না জন্মায় কিংবা ইসুফ যে একই পরিবারের এই জন্য ইয়াকুব আলাহিসাল্লাম আমরা দেখতে পাচ্ছি সবশেষে আরেকটি কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু অংশের মধ্যে পারস্পরিক যত ধরনের বিভেদ ঝগড়া মনোমানিল্য সৃষ্টি হয় তার অধিকাংশই সৃষ্টি হয় শয়তানের কারণে এই আমাদের আমরা দেখতে পাই আলাস মহামত আলা তার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে রাস্লা সাল্লা সাল্লামকে জানিয়ে দিচ্ছেন আপনি আমার বান্দাদেরকে বলে দিন উত্তম কথা বলতে কারণ শয়তান তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে চায় আল্লাহ সুমাতা তিনি আমাদেরকে উপায় শিখিয়ে দিচ্ছেন শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি আমাদেরকে বলছেন উত্তম কথা বলতে সৃষ্টি করার জন্য ইয়াকুব আলাহিসাল্লাম তিনি ইউসুফ আলাহিসামকে স্বপ্নের আংশিক তাৎপর্য ব্যাখ্যা করলেন সরাসরি ব্যাখ্যা ইসুফ আলাহিসকে ইয়াকুব দিতে পারেননি বরং তিনি আংশিক তাৎপর্যকে খুলে বললেন এবং শিশু ইসুকআলামের কাছে বিশেষ পরিচয় তুলে ধরলেন তিনি বলছেন আর এমনি ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন আহাদিস। হাদিসের তাবিল তোমাকে শিক্ষা দিবেন এবং তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করবেন তোমার প্রতি এবং ইয়াকুবের বংশধরদের প্রতি যেমনি ভাবে তিনি তা পূর্ণাঙ্গ করেছিলেন এর আগে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের প্রতি সবশেষে ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহমতালার পরিচয় দিয়ে বলছেন ইন্না রব্বাকা আলিম উন হাকিম নিঃসন্দেহে তোমার রব তিনি আলিম জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাবান স্বপ্নের ব্যাখ্যায় প্রথমেই ইয়াকুব আলাহি সাল্লাম যে কথাটি বললেন সেটা হচ্ছে তোমাকে তোমার রব মনোনীত করবেন অর্থাৎ নবী হিসেবে তোমাকে মনোনীত করবেন ইয়াকুব আলাহিসাম তিনি বুঝতে পারলেন ভবিষ্যতে তার বংশধারায় তার সন্তানদের মধ্যে যদি আল্লাহ নবকে প্রদান করেন সেটা হবে এই ইউসুফ আলাহিস্লামের মাধ্যমেই ইয়াকুব আলাহিসাম তিনি নিজে আল্লাহ সুমতাল একজন সম্মানিত নবী তার পিতা ইসাহাক আলাহিস্লাম তিনি আল্লাহ নবী এবং ইসাহাক আলাহিস্লামের পিতা ইব্রাহিম আলাই্লাম তিনি খলিল উল্লাহ আল্লাহ খলিল তিনিও ছিলেন আলোসুমতার একজন সম্মানিত নবী রাজেই তোমার রব তোমাকে মনোনীত করবেন তোমাকে মনোনীত করবেন এবং দ্বিতীয় যে কথাটি ইয়াকুবাম ইউসুফ আলাহিসামকে বলছেন তোমার রব তোমাকে শিক্ষা দিবেন হাদিস তাবিলিসবিল এই শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ব্যাখ্যা হাদিস এর অর্থ হচ্ছে বক্তব্য কথা শব্দ স্বপ্ন ইত্যাদি ইয়াকুব আল্লাহ তোমাকে তোমার রব হাদিসের তাবিল শিক্ষা দিবেন অর্থাৎ শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যাই নয় আল্লাহ সুমত ইসুকামকে দান করবেন এমন প্রজ্ঞা এমন ইলম হিকমা যার মাধ্যমে তিনি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা দান করতে পারবেন এমনটা নয় বরং যে কোন কিছুর শেষ পরিণতি তিনি বুঝতে পারবেন চূড়ান্ত পরিণতিকে তিনি উপলব্ধি করতে পারবেন এবং এর জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম দৃষ্টি অন্তর্দৃষ্টি এবং বোধশক্তি এটা আল্লাহ ইসুফ আল্লাহ দান করবেন এবং এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ সেই বিশেষ পরিচয়কে ইয়াকুব আলাহ সাল্লাম ইসুফ আলাহিস্লামের সামনে উপস্থাপন করে বলছেন ইন্না রা আলিম উন হাকিম নিঃসন্দেহে তোমার রব আলিম জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাবানের কাছে একবার কিছু ব্যক্তি আসলেন এবং আসার পরে তারা জিজ্ঞাসা করলেন মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে রাসুদুল্লা সাল্লাহ তিনি উত্তরে বললেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ ছিলেন একজন নবী তার পিতাও ছিলেন নবী তার পিতামহও ছিলেন নবী এবং তার প্রহ তিনি ছিলেন আল্লাহ নবী তার খলিল বা দোস্তাকুব আলাহিসাম ইউসুফ আলাহিস মাধ্যমে বুঝতে পারলেন যদি তার বংশের মধ্যে নবুয়াত ক্যালাস মোহামতাল টিকিয়ে রাখেন সেটা হবে এই ইউসুফের মাধ্যমেই আল্লাহের শুরুর দিকে আমাদেরকে বলছেন সবালকারীদের জন্য সত্য সন্ধানীদের জন্য অবশ্যই আয়াত নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় আল্লাহ মোহাম্মতআল্লাহ বলছেন ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জ্ঞান বিপাশ ব্যক্তিদের জন্য সওয়ালকারীদের আপনার প্রত্যেকের জীবনে অসংখ্য স্থানে সহযোগিতা করবে এই সুরাটি নাজিরের একটি বিশেষ ঘটনা রয়েছে আলো সুমতালা বলছেন সওয়ালকারীদের জন্য এই সুরা ইউসুফে অসংখ্য নির্দেশনাগুলি রয়েছে অবশ্যই অনেক নিদর্শনাবলী রয়েছে সুরানাজিল পেছনের ঘটনাটি হচ্ছে মদিনা থেকে কিছু ইহুদি তাদের একটি প্রতিনিধি দল মক্কায় আসল এবং মক্কায় আসার পরে তারা আল্লাহ রসুল সালামকে প্রশ্ন করল বলুন দেখি কোন নবী শামে ছিলেন সিরিয়াতে ছিলেন এরপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয় এবং এই শোকে ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান এই প্রশ্ন নিয়ে মদিনা থেকে ইহুদিরা মক্কায় রাসুল্লাহ তিনি সত্য নবী এবং শেষ নবী এই কথা জানার পর ইহুদিরা আল্লাহ রাসুলের বিরুদ্ধে করত চক্রান্ত করত এবং তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করার জন্য নানা রকম অপপ্রচার চালাত মক্কায় সেই সময়ে আহলে কিতাবরা বসবাস করত না ফলে মক্কার লোকেরা তার অতীতের নবীদের ঘটনাগুলো সম্পর্কে জানত না হিব্রুষায় নবীদের ঘটনা তার পক্ষে কখনোই জানা সম্ভব নয় যদি না তিনি নিজে একজন আল্লাহ নবী হয়ে থাকেন কাজে ইহুদি নেতাদের সূক্ষ্ম কৌশল ছিল এটাই যে এই বিষয়গুলোকে এই বিষয়গুলো নিয়ে যখন রাসুল্লাহ সাল্লাহামের কাছে প্রশ্ন উপস্থাপন করা হবে কোন নবীর স্বামী ছিলেন তার ছেলেকে সেখান থেকে করা হল এবং নবী নবী হয়ে যান তখন উম্মি পুত্র শোকে অবীক্ষে প্রশ্নের জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না সুতরাং ইহুদিরা চিন্তা করলো ফলে লোকেদের মধ্যে নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার আরো জোরদার করা সম্ভব হবে কিন্তু আল্লাহ তিনি তার এবং আমরা দেখতে পাই ইউসুফামের সম্পূর্ণ ধারাবাহিক ভাবে রাসু কাছে উপস্থাপন করলেন যেটা ছিল রাসু সাল্লামের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মসজিজা এই জন্যই আমরা দেখতে পাচ্ছি এই সুরার শুরুতে বলছেন সওয়ালকারীদের জন্য প্রশ্নকারীদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় রয়েছে অবশ্যই অসংখ্য নিদর্শন আমরা ইউসুফ আলাহামের শৈশবের জীবনে ইউসুফ আলাহামের ভাইরা তারা জানত তাদের পিতা ইউসুফ আলাহিসামের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং অন্যান্য ভাইদের থেকে ছোট সন্তান ইউসুফকে তিনি বেশি ভালোবাসেন ইউসুফ আলাহিসের সর্বমোট এগারো জন ভাই ছিলেন যাদের মধ্যে দশজন ভাই তারা ছিলেন বিভিন্ন মায়ের সন্তান অর্থাৎ দশ ভাই ছিল ইউসুফ আলাহিসের সৎ ভাই এবং ইউসুফ এবং তারা দুইজন ছিলেন আপন ভাই এক স্ত্রী থেকে তারা এসেছেন সবার মধ্যে ইউসুফ আলাহিসাল্লাম এবং বেনিয়ামিন তারা ছিলেন সবচেয়ে ছোট বয়সে অল্প বয়স্ক সন্তান ইউসুফ আলাহিসাল্লাম এবং তার ভাই বেনিয়ামিনকে তাদের পিতা ইয়াকুব সব থেকে বেশি আদর করতেন এই বিষয়টাই অন্যান্য ভাইয়ারা অপছন্দ করত কারণ তারা ছিল হিংসুক স্বভাবের হিংসা অপরের ভালকে সহ্য করতে না পারা পরশ্রী এটা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় ইউসুফ আল্লাহ ইসলামের হিংসুক ভাইয়েরা তারা বলেছিল আল্লাহ বলছেন যখন তারা বলল অবশ্য ইউসুফ এবং তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন ইসুফ আলহ সাল্লামের ভাইরা বলতো আমরা বড় পরিণত বয়স্ক আমরা শক্তিশালী আমরা একটি দলের মতো আমাদেরকে তো আমাদের বাবার বেশি প্রয়োজন আমরা আমাদের বাবার প্রয়োজনে সাহায্য করতে পারি নিরাপত্তা প্রদান করতে পারি এরপরও কিভাবে আমাদের আব্বা ইউসুফ এবং তার ভাইকে বেশি ভালোবাসতে পারেন অথচ তারা হচ্ছে অল্প এবং সংখ্যায় ছোট মাত্র দুইজন দলেও ছোট যেই সময়ের কথা আমরা আলোচনা করছি আজ থেকে বহু হাজার বছর আগের পরিস্থিতি সেই সময়ে নিরাপত্তা বিধানের সংস্থা এটা হচ্ছে মানুষের পরিবার নিরাপত্তা দেখার জন্য কোন একটি পরিবারকে শক্তিশালী করার জন্য কোন আইন বা আইন প্রয়োগকারী সংস্থা সেই সময় ছিল না আপনি আপনার পরিবারকে আপনি আপনাকে নিরাপত্তা দিবেন আপনার পরিবারের সদস্য সংখ্যার মাধ্যমে এই কারণে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সেই সময় লোকেরা এর জন্য গর্ববোধ করত যে পরিবারের সদস্য সংখ্যা যত বেশি তারা তত বেশি প্রভাবশালী তত বেশি শক্তিশালী এই জন্যই আমরা দেখতে পাই ইয়াকু আলাহামের সন্তানেরা তারা বলছিল অনাহনু উসবাহাত আমরা তো একটা সংহত শক্তি বিশেষ আমার যদি শক্তিশালী তাহলে কেন আমাদের পিতা আমাদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসছেন এই জন্য তারা তাদের পিতা সম্পর্কে অশুভ মুক্তি করত এবং বলত যদি ইয়কুব আলাহাম আলসু মহান্ত একজন নবী ছিলেন এর পরও তারা বলছে যে নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন যা কখনো সঠিক নয় বরং শুধুমাত্র হিংসার কারণে তারা তাদের পিতাকে বলতো আমাদের পিতা ভ্রান্তির মধ্যে রয়েছেন ইউসুফ আলাহিসামের এই হিংসুক ভাইয়েরা ইউসুফ আলাহিসামকে হত্যার পরিকল্পনা করল সুতরাং লক্ষ্য করুন হিংসা কিভাবে মানুষের চিন্তাভাবনাকে দূষিত করে দেয় নষ্ট করে দেয় ইউসুফের প্রতি তার পিতার ভালোবাসার মতো ছোট্ট একটা বিষয় এটা তাদের চোখে অনেক বড় একটি বিষয় হয়ে দেখা গেল এটা তাদের চোখে অনেক বড় একটি ব্যাপার হয়ে গেল অপরদিকে আপন ভাই মানুষ হত্যার মতো একটা বিষয় এটা তাদের চোখে সামান্য একটা বিষয় হয়ে গেল এই সবই ঘটল হিংসার কারণে হিংসার কারণে ইউসুফের প্রতি তাদের পিতার ভালোবাসার মতো ছোট্ট একটা বিষয়কে শয়তান তাদের কাছে অনেক বড় হিসেবে উপস্থাপন করল অপরদিকে নিজেদের ভাইকে হত্যার মতো একটা বড় বিষয় তাদের চোখে তুচ্ছ হয়ে গেল ইয়াকুব আল্লাহাম তিনি তার সমস্ত সন্তানদেরকে ভালোবাসেন কিন্তু হিংসা তাদের চিন্তা শক্তিকে গ্রাস করে ফেলল চিন্তা শক্তিকে বিকল করে দিল মানব মনে হলো এর পেছনের কারণ হচ্ছে তারা বললো অথবা তাকে দূরে কোন স্থানে ফেলে দিয়ে আসো আল্লাহ বল তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো তাকে কোন দূরবর্তী নিবদ্ধ হবে এরপর তোমরা তওবা করে ভালো লোক হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে গুনাহের কাজ করার আগেই তারা তওবা করার নিয়ত করে নিচ্ছে তারা বলছে আমরা হত্যা করব। এরপর আমরা তবা করে নিবো ভালো লোক হয়ে যাবো পাপের ক্ষতি দূর করার জন্য পাপ কাজ করার আগে থেকেই তারা পরিকল্পনা তো এই ধরনের তওবা মূলত কোনো নয় বরং পাপ কাজকে বৈধ করার জন্য এটা শয়তানের একটি একটা কারোকা কারণ আন্তরিকভাবে কোন মানুষের অন্তরে তওবার অনুভূতি জাগ্রত হলে প্রথমত সে কখনই সে করতে পারবে না কাজে গুনা করার আগে তওবা করবে এই ধরনের ডিসিশন নেওয়া এটা মূলত শয়তানের একটা ধোকা ছাড়া আর কিছুই নয় ভাইদের মধ্যে একজন যিনি একটু নরম প্রকৃতির ছিলেন এবং ইউসুফের প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিলেন তিনি বললেন ইউসুফকে হত্যার পরিবর্তে কুয়ে ফেলে দাও আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইসুফ হত্যা করো না ইসুফ হত্যা হত্যা না বরং তাকে কোনো কুয়োর তলায় ফেলে দাও ভ্রমণকারীদের মধ্যে মুসাফিরদের মধ্যে হয়তো কেউ তাকে তুলেও নিতে পারে যদি তোমাদের কিছু করতেই হয় তারা সিদ্ধান্ত নিল ইসুফ আল্লাহ সাল্লামকে তারা হত্যা করবে না বরং রাস্তার পাশে পথের পাশে কোনো একটি কুয়ে ফেলে দেবে রাস্তার পাশে কুয়ো যেগুলোতে খুব বেশি পানি থাকে না বরং বৃষ্টির পানিগুলো জমা থাকে অল্প পানি থাকে মুসাফিররা সেখান থেকে পানি সংগ্রহ করে এরকম কোনো একটি স্থানে তাদেরকে ফেলে দিয়ে আসবে এবং এভাবে তারা ইউসুফ আলাহিসামের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করে নেবে এই উদ্দেশ্যে তারা তাদের পিতা ইয়াকুব আলাহিসাল্লামের কাছে গেল এবং বলল আব্বা আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না আমরা তো পরিণত বয়স্ক সবল প্রাপ্তবয়স্ক সন্তান ইউসুফকে আমাদের সাথে একদিনের জন্য খেলতে যেতে দিন তিনি ইসলামের ব্যাপারে ইসুফ আলাহামকে অন্য ভাইদের সাথে খেলতে যেতে দিতেন না এবং সবসময় তিনি ইসুফ আলাহিস্লামকে নিজের কাছে রাখতেন খুবই স্নেহ করতেন কুরানুহ সেই আলাপচারিতাকে আমাদের সামনে উপস্থাপন করে বলছেন ভাইরা বলল তারা বললো হে আমাদের পিতা হে আমাদের আব্বা আপনার কি হয়েছে কেন আপনি ইউসুফকে কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না অথচ নিঃসন্দেহে আমরা তো তার শুভাকাঙ্ক্ষি নিঃসন্দেহে আমরা তার শুভাকাঙ্ক্ষী আমরা তার ভালোই চাই সুতরাং মানসিক ভাবে তারা ইয়াকুব আলাহিসামকে দুর্বল করে দিচ্ছে এবং তারা আরো বলল ইউসুফকে আমাদের সঙ্গে আগামীকালকে পাঠিয়ে দিন সে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব তাকে দেখে রাখবো ইয়াকুব আলাহিসাল্লাম তিনি বললেন আমাকে এই বিষয়টাও কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে সুতরাং তার সন্তান ইউসুফ্কে এতটাই ভালোবাসতেন যে একদিনের জন্য ইউসুফ আলাহাম তার চোখের আড়াল হয়ে যাবেন এটাই ইয়াকুব আলাহিসাল্লাম বলছেন যে এই বিষয়টাই তো আমাকে কষ্ট দেবে ইয়াকুব আলাহিসাল্লাম আরও একটি কথা বললেন তিনি বললেন আমি ভয় করছি হয়তো কোনো নেকরে বাঘ তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার প্রতি অমনোযোগী হয়ে যাবে বে খেয়াল হয়ে যাবে ছেলেদের ক্ষোভপূর্ণ প্রশ্নের জবাবে ইয়াকুব আল্লাহ সাল্লাম ইনডাইরেক্টলি পরোক্ষ তাদেরকে বলতে চাইলেন যে তিনি তাদের ইউসুফের নিরাপত্তার ব্যাপারে অবিশ্বাস করছেন না বরং ইউসুফ তার কাছ থেকে দূরে চলে যাবে এটাই তার পক্ষে অসহনীয় এবং একই সাথে তিনি আশঙ্কা করছেন হয়তো কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে অমনযোগী হয়ে পড়বে ইয়াকুব আলসালাম বলছেন যে আমি দুশ্চিন্তাগ্রস্ত যে তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাবে ইউসুফের বিচ্ছেদ আমার জন্য দুর্বিষহ স্বাভাবিকভাবেই এই উক্তি সেই হিংসুক ভাইদের হিংসাকে আরো বহুগুণে বাড়িয়ে তুলল কেননা এর মাধ্যমে ইয়াকুব আলাহ সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে ইউসুফকে তিনি এতটাই ভালোবাসেন একদিনের জন্য এই বিচ্ছেদ এটা তার পক্ষে সহ্য করা সম্ভব নয় ব্যাপারে কার্যকর পন্থা অবলম্বন করল তারা বললো আমরা একটা শক্ত সমর্থ দল থাকার পরেও যদি তাকে বা খেয়ে ফেলে তাহলে তো আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তাহলে আমাদের মধ্যে আর কি ভালো অবশিষ্ট আলাহিসামের আশঙ্কাকেই তাদের পরিকল্পনা বানিয়ে ফেললো তারা ইসুফুল আলাহিসামকে বাইরে খেলতে নিয়ে গেল এরপর তার জামা খুলে নিয়ে তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দিল এরপর তারা একটি ছাগল জবাই করলো এবং সেই ছাগলের রক্ত পিতার কাছে ইয়াকুবাম বলছিলেন তিনি ভয় করছেন হয়তো কোন নেকরে বাঘ এসে তাকে খেয়ে ফেলতে পারে এবং এই কথাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে ভাইয়ের এসে বলছিল বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে আল্লাহ সুহাম তাল্লাহ ইউসুফ আলাহিসামের সেই কুয়োর মধ্যে যখন তিনি ছিলেন সেই অবস্থাকে বর্ণনা করে বলছেন এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং সবাই একমত হলো তারা তাকে ফেলে দেবে কুয়োর তলায় তখন আমি তার কাছে প্রত্যাদেশ দিলাম তুমি অবশ্যই তাদেরকে জানিয়ে দেবে তাদের এই কাজের কথা এমন একদিন যেদিন তারা তোমাকে চিনতেও পারবে না আল্লা সুহামতালা ইউসুফ আলাহিসামের অন্তরে এই কথাকে জাগ্রত করে দিলেন ইউসুফ আলাহিসামের মনের মধ্যে এই কথাটি জেগে উঠল অবশ্যই এমন একটা দিন আসবে যে দিন আমি তাদেরকে তাদের এই চক্রান্তের কথা বলে দেব কিন্তু তারা সেই দিন আমাকে চিনতেও পারবে না সেদিন তারা বুঝতেও পারবে না যে তারা ইউসুফ আলাহ ইসলামের সাথে কথা বলছে এমন একটা ঘটনা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যেটা সম্পর্কে ইসুফ আলাহাম নিজেও জানেন না কিভাবে এই ঘটনাটি ঘটবে এবং এটা নবুতের একটি বিষয় যেটা আলোসবাহ ইসুফ আলা অন্তরে জাগিয়ে দিয়েছিলেন ইসুফ আল্লাহ সাল্লামের ভাইয়েরা রাতের প্রথম অংশে এসার সময় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তাদের পিতা ইয়াকুব আলাহিসের কাছে ফিরে আসলো তারা বলল আব্বা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম এরপর বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমার সত্যবাদী যদিও আমার সত্য কথা বলছি একবার একজন বিচারকের কাছে কাজের কাছে একজন মহিলা এসে সেই মহিলা ক্রমাগত ক্রন্দন করে যাচ্ছে কাচ্ছে তো কাঁদছেই যখন বিচার হয়ে গেল বিচারক সেই মহিলার বিরুদ্ধে রায় দিলেন বিচারকের একজন বন্ধু বিচারককে বললেন যে এই মহিলা তো খুবই কান্নাকাটি করছে হয়তো সে সত্য কথা বলছে আপনি কেন তাকে বিশ্বাস করছেন না তখন সেই বিচারক ইয়াকুব আলাইস্লামের সন্তানদের ঘটনাকে উল্লেখ করে বললেন আপনি কি কোরআন পড়েননি ইউসুফের ভাইরা কাঁদতে কাঁদতে ক্রন্দুনরত অবস্থায় তাদের পিতার কাছে এসে বলছিল যে বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলেছে সুতরাং কান্নাকাটি এটা নিরপরাধ হওয়ার কোন নিশ্চয়তা প্রদান করে না ইউসুফ আলাহিসামের ভাইরা কাঁদতে কাঁদতে তাদের বাসায় ফিরে এসেছিল কিন্তু তারাই ছিল গুণাগার তারাই ছিল অপরাধী তারা তার জামার পর মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে বললেন কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা দিয়েছে। তোমরা একটি ঘটনা বানিয়ে নিয়ে এসেছ সুতরাং ধৈর্য ধারণ করাই শ্রেয় ফাসাবুর জামিল তোমরা যে বিষয় বর্ণনা করছ সেই বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল তোমরা যে ঘটনা বর্ণনা করছো সেই সম্পর্কে ইন আল্লাহ আজকে যেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি তখন একদিকে ইউসুফ্লাম অন্যদিকে ইয়াকুবাম আল্লাহর এই দুই বান্দাই কঠিন পরীক্ষার সম্মুখীন পরীক্ষা হচ্ছে ধারণ করায় জামিল তোমরা যে মঙ্গরা কথা বলছ সেই ব্যাপারে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল সবর কি জিনিস একদিন সবর হচ্ছে তিনটি জিনিসের নাম যার মধ্যে দুইটি হচ্ছে এক নম্বর নিজের বিপদ আপদের কথা কারো কাছে বর্ণনা না করা এবং দুই নম্বর নিজের দুঃখের কাহিনী গিয়ে কারোর সামনে ক্রন্দন না করা সুতরাং ইয়াকুব আলাহিসাম একমাত্র আল্লাহ মহানাকেই সাহায্যকারী হিসেবে গ্রহণ করলেন এ বিষয়টিকে ভিন্নভাবে চিন্তা করলে কোনো পিতাই চাইবে না তার সন্তানদের অপরাধের কথা সন্তানদের দেওয়া কষ্টের কথা মানুষের সামনে বলে বেড়াবে কারণ এটা বলে বেড়ানো একটা কষ্টের বিষয় সুতরাং এত আদরের সন্তান ইউসুফ আলাহিসামকে হারিয়ে ইয়াকুব আলাহিসাম ভীষণ মনোকোষ্ঠে পড়লেন অপরদিকে ইউসুফ আল্লাহ তিনি যখন কুয়ার মধ্যে পরীক্ষায় পড়লেন এক বিশাল মানসিক কষ্টকর পরীক্ষায় অবতীর্ণ হলেন কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা কিছুটা পর্যালোচনা করব এই ঘটনাটিকে আমাদের নিজেদের অন্তরে প্রতিফলিত করার চেষ্টা করা যাক ইউসুফ আলাহিসামের আলোচনা শুরুতেই আমরা বলেছি সুরা ইউসুফ এটা হচ্ছে দুঃখ কষ্টের কাহিনী একটি ট্র্যাজিক কাহিনী যদিও তার সমাপ্তি ট্র্যাজিক নয় বরং হ্যাপি এন্ডিং আমরা বলতে পারি তবে মাঝে দীর্ঘ সময় দুঃখ কষ্ট ক্রমাগত আশা হওয়ার পরেই ইউসুফ আল্লাহ এবং সবরের মাধ্যমে চূড়ান্ত চূড়ান্ত একটি শুভ সমাপ্তি অর্জন করেছেন সালাবদের মধ্যে আমরা বলেছি একজন মন্তব্য করেছেন যদি কোনো ব্যক্তি নিজেকে পীড়িত বা ডিস্ট্রেস মনে করে তাহলে তার উচিত সুরাই ইউসুফ করা। তিলওয়াত করলে কি হবে সে নিজের দুঃখ থেকে হালকা হতে পারবে তার কষ্ট কিছুটা লাঘব হয়ে আসবে বলতে অর্থ বুঝে তিলাওয়ার কথা বলা হয়েছে সেটা সহজেই বুঝা যাচ্ছে কেন কষ্ট দূর হবে কষ্ট দূর হওয়ার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাই কাহিনীকে পরে দেখে কাহিনীকে উপলব্ধি করার চেষ্টা করে এবং সে দেখতে পাবে ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর নবী নবীর পুত্র নবীর নাতি নবীর বংশ হওয়ার পরেও এত দুঃখ কষ্ট সহ্য করেছেন তখন স্বাভাবিকভাবেই নিজের জীবনের দিকে নিজের কষ্টের দিকে ফিরে তাকালে মনে হবে নিজের কষ্টের দিকে ফিরে তাকালে মনে হবে আমি তো মহাসুখী আছি আমার কষ্ট কোন কষ্টই নয় এটা মানুষের একটি স্বভাব বা প্রবৃত্তি যে নিজের চেয়েও কষ্টের মধ্যে খারাপ অবস্থার মধ্যে কাউকে দেখলে মানুষ নিজের কষ্টকে ভুলে যায় এর একটা কারণ হতে পারে আমরা সব কিছুতে নিজেদেরকে তুলনা করতে চেষ্টা করি যখন একজন মানুষ নিজের চেয়েও কষ্টের মধ্যে খারাপ অবস্থার মধ্যে কাউকে দেখে তখন মানুষ নিজের এই কষ্টকে ভুলে যায় তখন সে বুঝতে পারে যে আল্লাহ মহামতাল তাকে এখনও কত অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন এ কারণে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে করতে হয় তাহলে যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছে তাদের সাথে তোমরা নিজেদেরকে তুলনা করো দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে তুলনা করতে হয় তাহলে যারা আমাদের থেকে নীচু অবস্থানে আছে তাদের সাথে তুলনা করতেই রাসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যখন শিশু বা নাবালক ইউসুফ আলাহিসামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো ছুঁড়ে ফেলে দেওয়া হল তখন ওনার মানসিক অবস্থা কেমন ছিল নিজের দশ ভাই মিলে ওনাকে ধরে গায়ের জামাটিকে পর্যন্ত খুলে তাকে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে আদর করে কোথাও রেখে আসা নয় বরং একটি কুয়োর মধ্যে হত্যার উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দেওয়া প্রাথমিক উদ্দেশ্যে হত্যাই ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই এক ভাই তিনি ইউসুফ আলাহিসামের প্রতি দশ ভাইয়ের মধ্যে একজন তিনি ইউসুফ আলাহিসের প্রতি কিছুটা সহানুভূতিশীল থাকার কারণে তাকে হত্যা না করে ওই অন্ধ কুয়োর মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল যদি সেখানে থেকে তিনি মারা যান তাহলে তো মরেই গেলেন আর যদি কেউ কোনোভাবে তাকে উঠিয়ে নেয় নিয়ে যায় তো নিয়ে গেল নিজের আপন পরিবারের লোকেদের কাছ থেকে যারা সব থেকে কাছের মানুষ সেই মানুষদের কাছ থেকে এই আচরণের মতো সমপর্যায়ের খারাপ আচরণ খারাপ অভিজ্ঞতা এটা আমাদের কার আছে এরপর যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিজেদের ঝগড়া করা এগুলো আসলে বিলাসিতা ছাড়া এবং এক ধরনের বিয়াদবি ছাড়া আর কিছুই নয় ইসুফ আল্লাহ ইসলাম যখন কুয়ের মধ্যে পড়ে গেলেন তখন উনার মানসিক অবস্থা কেমন ছিল তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে গায়ের জামা খুলে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কাউকে এমন স্থানেই ফেলে দেওয়া হয় যেখান থেকে সে নিজে নিজে কিছুতেই উঠতে পারবে না বাইরের কোনো সাহায্য ছাড়া এবং ইসুফ আল্লাহকে কোন গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়নি বরং একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে কুয়োর গভীরতা এতটুকু হতে হবে যেখানে গেলে পানি পাওয়া যাবে কাজেই একটা গর্তের থেকে কুয়োর গভীরতা আরো অনেক বেশি হতে হয় এবং যে কুয়ার বর্ণনা আল্লাহ মহাম্মাল কোরআনে দিয়েছেন আল্লাহ মোহাম্মতাল্লাহ বলেছেন সেই কুয়া এতটা গভীর ছিল যে আল্লাহ মহম্মতা তাকে বলেছেন অন্ধকূপ আলাস মোহাম্মতাল্লাহ কুরআনে বলেছেন গায়া বা তিলযুব অন্ধকুপ কারণ কুয়োর গভীরতার কারণে সেই কুয়োর তলদেশে কি আছে সেটা উপর থেকে দেখা যায় না ইউসুফ আলাহিসাম যে কুয়োর মধ্যে ছিলেন সেটা সাধারণ পথের পাশে যেখানে জনপদ আছে এমন কোনো কুয়ো ছিল না ইউসুফ আলাহিস্লামের ভাইরা তাকে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বহু দূরে জঙ্গলের কাছে খেলার নাম করে কুয়োটা ছিল একটা রাস্তার পাশে পথিকেরা সেখান থেকে পানি নিতে পারত আজ থেকে কয়েক হাজার বছর আগে জঙ্গলের পাশে একটি রাস্তার পাশে সেখানে নিয়মিত কোন যাত্রীরা যাতায়াত করেন না কে কখন এসে যাবে। ভাইয়েরা ভেবে নিয়েছিল ইউসুফের কথা তোমরা বাদ দাও তারা মৃত্যুর আশঙ্কাই করছিল যদি কোনোভাবে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায় কপাল গুনে যদি সে বেঁচে যায় কোন কাফেলা তাকে উঠিয়ে নেয় তো নিয়ে নিল সেই রকম অন্ধকার দম বন্ধ করার স্থানে ইউসুফ আল্লাহকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে কি দোষ করেছিলেন তিনি ছিলেন নাবালক শিশু নিষ্পাপ আমাদের উপর যখন কেউ জুলুম করে আমাদের বিরুদ্ধে যখন কেউ অন্যায় করে তখন আমরা বলি অমুক ব্যক্তি ন্যায় কাজ করেনি আমার উপর জুলুম করেছে আমার কোনো দোষ ছিল না এভাবে আমরা প্রত্যেকটি কাজে যখনই আমাদের বিপরীত কোনো কিছু ঘটে আমরা নিজেদেরকে নিষ্পাপ এবং নির্দোষ মনে করতে শুরু করি এমনকি আমাদের এই প্রবণতা এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যখন আল্লাহ তিনি আমাদেরকে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করেন আমরা নিজেদেরকে নিষ্পাপ আর নির্দোষ মনে করতে করতে শুরু এই দুনিয়ায় ফুল আল্লাহায় শুয়েছি সেখানে একটা গোলাপের কমতি হলেও আমরা বলতে শুরু করি আল্লাহ সহ কেন এই কাজ করলো আমি কি করেছিলাম কেন আমার সাথে এমন হলো আল্লাহ সুহকে আমরা দোষারোপ করতে থাকি ইউসুফ আল্লাহ ইসলাম তিনি নিজে শিশু অবস্থায় রয়েছেন মাসুম বা নিষ্প তিনি একজন নবীর সন্তান তিনি জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে অন্ধ কুয়োর মধ্যে অবস্থান করিয়ে পরীক্ষা করছেন কি অবস্থায় ছিলেন তিনি এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার চিন্তা ভাবনা করার জন্য আলসু মহামতাওয়ালা কুরআনের ব্যাপক অর্থবোধক সামনে উপস্থাপন করেছেন যে সুরা যে ঘটনা যেগুলো কাল এবং ভূমির ঊর্ধ্বে সব সময়ের জন্য সব দেশের জন্য সব ভূমির জন্য চিরায়ত রচনা। ইউসুফ আলাহিস্লামকে প্রস্তুত করছিলেন আরো ভালো কিছু দেওয়ার জন্য ইউসুফ আলাহিসাম সেই কুয়োর মধ্যে কেমন অবস্থায় ছিলেন একজন শিশুর মানসিকতা কেমন ছিল সেটা জানার মধ্যে আলু সুমাতাহ আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন সেই অন্ধ কুয়ার মধ্যে যখন দুনিয়া দুনিয়ার আপন মানুষ নিচের দশ ভাই তাকে প্রতারিত করল কষ্ট দিল শারীরিক এবং মানসিক ভাবে সেই কুয়োর মধ্যে ইউসুফ আলাহাম একমাত্র সাথী হিসেবে পেয়েছিলেন, যিনি প্রত্যেক ব্যক্তির শেষ কখনো কারো উপর জুলুম করেন না নিজের উপর জুলুম করাকে যিনি হারাম করে নিয়েছেন এমনকি মজলুম ব্যক্তি কাফের হলেও এমনকি মজলুম ব্যক্তি কাফের হলেও সেই দোয়া কোন রকম বাধা পর্দা ছেড়া যার কাছে সরাসরি চলে যায় সে আল্লাহ সুবাহ ছিলেন একমাত্র সাথী ইউসুফ জন্য সে অন্ধকুয়ের মধ্যে তিনি ইউসুফ আল্লাহ দিয়েছেন এবং কিছু কথাকে জাগিয়ে দিয়েছিলেন কি ছিল সে কথাগুলো তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলে দিবে এমন দিনে যেই দিন তারা তোমাকে চিনতেও পারবে না আল্লাহ সুহামতআলা ইউসুফ আলাইস্লামকে বুঝিয়ে দিলেন তার অন্তরে জাগিয়ে দিলেন এই দুঃখের নাটকের এটাই শেষ দৃশ্য নয় কুয়োর মধ্যেও ইউসুফ আল্লাহ সাল্লাম স্থির ছিলেন অন্ধকার কুয়ায় তিনি পড়ে থাকলেন তিন দিন যদিও এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে তাফসিরে যে বর্ণনাগুলো এসেছে সেখানে সর্বনিম্ন একদিন এবং সর্বত্র তিন দিন সময়ের কথা এসেছে কিন্তু সময় যতটুকুই হোক না কেন এই অন্ধ মধ্যে নিক্ষিপ্ত হওয়া এটা একজন মানুষের অন্তরে বিরাট মানসিক চাপের সৃষ্টি করে মানসিকভাবে বিরাট একটা ধাক্কা দেয় প্রভাব ফেলে স্থায়ী ছাপ ফেলে দেয় বিশেষ করে যখন আপনি জানেন না আদৌ কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করবে কিনা অনেক সময় এই চাপ এবং ধকল থেকে মুক্ত হতে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। শিশু এভাবেই দিয়েছেন। সময়ে ভবন ধসে যখন মানুষ আটকা পড়ে এমনকি যদি কাউকে অক্ষত অবস্থায় মাত্র কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে সেই মানুষদের চেহারা অবস্থা কেমন হয় সেটা আমরা দেখেছি বেশিরভাগ মানুষের চেহারায় থাকে অনুভূতিশূন্য স্থির আবেগহীন চেহারায় তারা বুঝিয়ে দেন এই দুনিয়ার জীবনটা তামাশাপূর্ণ এক প্রতারণা ছাড়া বর্ণনা এসেছে সেই পানি সংগ্রহকের কথা যে ব্যক্তি গাফেলার জন্য পানি সংগ্রহ করতে এসেছিল সেই কুয়োতে কুয়োর মধ্য থেকে যখন একটা আস্ত মানুষ উঠে আসলো একটা নাবালক ছেলে উঠে আসলো সেই পরিস্থিতিকে আলাস মোহামতাল আমাদের সামনে বর্ণনা করছেন কি আনন্দের কথা এতে একটা কিশোর ছেলে। সে বালতি নামালো অর্থাৎ কুয়া থেকে পানি ভরে তোলার জন্য বালতি ছাড়লো আমরা দেখতে পাই এখানে ইউসুফ আল্লাহ ইসলাম কিভাবে পড়লেন এবং এটা কুরআনের শ্রোতা এবং পাঠককে কাহিনীর আকর্ষিকতার স্বাদ উপভোগ করিয়েছেন সেই ব্যক্তি বালতি ফেলল এবং বলে উঠল কালা ইয়াবুসা গুলাম কি আনন্দের কথা এটা একটা কিশোর ছেলে বালতি তোলার পর কাফেলার সেই ব্যক্তি দেখতে পেল এক সুদর্শন বালক বালতি ধরে বসে আছে সে অত্যন্ত খুশি হয়ে গেল সে আশ্চর্য হয়ে গেল সেই শিশুর অবস্থান পরিণতি দেখে কাফেলার পানি সংগ্রহ খুশি হল কেন খুশি হল মৃত্যু মুখে পতিত একটা মানুষকে কো থেকে উদ্ধার করা গেছে এই কারণে না বরং আলোচনা মাতালা বলছেন তারা তাকে একটা পণ্যদ্রব্য হিসেবে গণ্য করে গোপন করে ফেলল কিভাবে এই বালক এই কুয়োর মধ্যে এলো তার দুঃখ কষ্টের কাহিনী শুনে তার অবাক হতে পারত কষ্ট আফসোস করতে পারত তাকে তার পিতার কাছে ফেরত দেওয়ার কথা বলতে পারত কিন্তু এর কোনটি হয়নি কাফেলার লোকেরা খুশি হয়েছিল এই কারণে এই বালককে বিক্রি করে অর্থ সম্পদ পাওয়া যাবে কত নির্মম পরিহাস ইউসুফ আল্লাহলাম কুয়া পড়েছেন ভাইয়েরা কষ্ট দিয়েছে তিনি পিতার কাছ থেকে আলাদা হয়েছেন এরপর কাফেলা অপরিচিত লোকেরা তাকে উঠিয়ে নিল ভবিষ্যতে তাকে কৃত দাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে এক অনিশ্চিত জীবনের সামনে ইউসুফ আলাহাই ইউসুফ্লাম এই সবগুলো স্বাভাবিক এবং্লাম তার স্পষ্ট উদাহরণ কাফেলা ইউসুফ আলাহিসামকে সাথে নিয়ে এগিয়ে চলল এবং কোথায় নিয়ে গেল সুফান সেই কাফেলা সেই মিশরে নিয়ে এলো একদিন যে মিশরের সম্রাট হবেন আজকের এই গোলাম কৃতদাস দেখা ইউসুফাম সিদ্ধান্ত নেন তিনি কোন কিছুকে ঘটাবেন তাহলে তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় এবং উপকরণকে প্রস্তুত করে দেন ইউসুফ আলাহিসামকে তারা মিশরে নিয়ে আসলো সেখানে বিক্রি করে দিল এবং বেশ ভালো মূল্যেই তাকে বিক্রি করে দিল কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দীর্ঘামের বিনিময়ে বিক্রি করে দিল যদিও তারা অনেক অর্থ পেয়েছিল কিন্তু আল্লাহ মোহাম্মতালা বলছেন যে এটা খুবই অল্প মূল্য ছিল কারণ তারা জানত না কাকে তারা বিক্রি করেছে তারা জানত না ভবিষ্যতে এই ছেলে পরিণত বয়সে সে কি হবে যদি তারা জানত তাহলে তার সমাণ ওজনের স্বর্ণের দামেও যদি তাকে বিক্রি করত সেটাও ইসুফ আলাহামের জন্য অল্প মূল্যই হতবেই ধরেনি গণায় ধরেনি তার ব্যাপারে তারা অনাসক্ত ছিল নিরাস্ত ছিল মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে বাড়িতে এনে ঘরে এনে তার স্ত্রীকে বলল সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করে দাও সম্মানজনক এর থাকার ব্যবস্থা করে দাও সম্ভবত সে আমাদের কাজে আসবে উপকারে আসবে অথবা তাকে আমরা নিজেদের ছেলে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি একজন সালাফ তিনি বলেছেন তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসা ছিল ফারাসা হচ্ছে এবং অপরজন তিনি হচ্ছেন মাদিয়ানের সেই কন্যা যে তার পিতাকে বলেছিল আপনি এই ব্যক্তিকে কাজে নিয়োগ দিন সেই কর্মী হিসেবে উত্তম যে শক্তিশালী এবং বিশ্বস্ত এখানে মোস আল্লাহ সাল্লামকে নিয়োগ দেওয়ার জন্য সেই কন্যা তার পিতাকে অনুরোধ করেছিল এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকরাজ রাজি দেখ আল্লাহ যখন তিনি ওমর ইবনুল খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন সেই সালাফ তিনি বলেছেন এই তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসাহ বা অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি ছিল অসহায় এবারে চলে এসেছেন মিশরে ইউসুফ আলাহালামের মিশরে আগমন করা সম্পর্কে তিনি বলছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা দান করলাম সম্পর্কিত কুয়োর মধ্যে তিনি ছিলেন এই কষ্টগুলো ইউসুফ করতে হয়েছে কারণ আল্লাহ তাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে এই মুসলিম উম্মা কেন এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আল্লাহকেই প্রতিষ্ঠা দান করবেন আল্লাহ কষ্ট করিয়েছেন কারণ আল্লাহ চেয়েছিলেন তাদেরকেই বিজয় দান করবেন এবং জমিনে প্রতিষ্ঠিত করবেন এ কারণে আলাহু মহাম্ম এই কষ্টের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করেছেন সেই গুরু দায়িত্বের জন্য মুহাল আল্লাহিস্লামকে আলাহ সুহামতাল্লাহ অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন কেন আল্লাহ মহামতাল তাকে এত কষ্ট দিলেন কেন এত কঠিন পরীক্ষা করালেন কারণ তিনি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দিতে চেয়েছিলেন আল্লাহ বলেছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা করলাম যদিও বাইসুফ আলাহ তখন একজন দাস ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি মিশরের ক্ষমতা লাভ করলেন এবং আলসু মহমতাল্লাহ এটাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ বলে অভিহিত করেছেন কেন আলসু মহামতাল্লাহ ইসুফ আল্লাহামকে জমিনে প্রতিষ্ঠিত করলেন যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি ইসুফ আল্লাহাম তার এই কষ্টকর পরিস্থিতিগুলোর মাধ্যমে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় অভিজ্ঞতা সঞ্চয় করছেন অনেক বৈচিত্র্যময় পরিস্থিতির অভিজ্ঞতা তিনি তার জীবনে অর্জন করছেন তার জীবনের একটি কঠিন সময়কে তিনি অতিক্রম করছেন এবং এই কঠিন পরিস্থিতিগুলোর মাধ্যমে তার মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতাকে তৈরি করে দিচ্ছেন খেয়াল করুন ইসুফআ কোথায় এই প্রশিক্ষণ দিচ্ছেন আজিজের গৃহে আজিজের ঘরে আজিজ হচ্ছেন বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর পদের সমতুল্য বরং আমরা দেখতে পাই মিশরের সেই আদিজ তিনি প্রধানমন্ত্রীর থেকেও বড় ছিলেন কারণ একই সাথে তিনি সেই মিশরের কোষাধ্যক্ষও ছিলেন অর্থাৎ মিশরের বাদশার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মিশরের আজিজ আল্লাহ সেই আজিজের ঘরে আজিজের প্রাসাদে ইসুফ আলা বড় করছিলেন যদিও বা ইসুফ আল্লাহাম কৃতদাস ছিলেন আল্লাহ ইসুফ আলাহামকে একেবারে প্রশাসনের কেন্দ্রে রেখেছেন যাতে করে তিনি পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা লাভ করেন ঠিক যেভাবে আমরা দেখতে পাই মোসা আলাহামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের প্রাসাদে আল্লা সুবহান তিনি হচ্ছেন ক্ষমতাবান ইউসুফ আলাহিসামের ভাইরা কি মনে করেছিল ইউসুফ আল্লাহামের ভাইরা তারা মনে করেছিল তাদের উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে ইউসুফকে তারা সরিয়ে দিয়েছে কিন্তু যখন তারা ইউসুফ কুয়ে ফেলে দিল সত্যিকার অর্থে সেই মুহূর্ত থেকেই তারা ইসুফ আলাহামের উপরে নিয়ন্ত্রণকে হারিয়ে ফেললো। বরং সেই মুহূর্ত থেকেই স্বয়ং আল্লাহ সুবহান তিনি ইসুফ আলা দেখাশোনা করছেন দায়িত্ব গ্রহণ করেছেন এ কারণেই আল্লাহ সুবহাম তাল্লাহ বলেছেন আল্লাহ তিনি নিজের কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহ সুবাহতাল্লাহ সে বাস্তবায়নের উপরে ক্ষমতা কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না আল্লাহ সুহামতালা বলেছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছি ইউসুফের ভাইয়েরা একটা সিদ্ধান্ত নিয়েছিল একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত উপরে সর্বময় যার কারণে সিদ্ধান্তই কার্যকর হলো বাস্তবায়িত হলো কিন্তু ইউসুফলা ইসলামের ভাইয়েরা যদিও একটি সিদ্ধান্তের পরে তারা সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে কিন্তু তাদের এই সিদ্ধান্তের উপরে তারা সর্বময় কর্তা নয় তাই তারা যা করতে চেয়েছিল সেটা করতে পারেনি বরং ইসুফুল তাদের মুঠো থেকে বের হয়ে আসলেন বেশিরভাগ মানুষই এই কথাগুলো জানে না অর্থাৎ আল্লাহর প্রাকৃতিক নিয়ম এটা অপ্রতিরোধ এটা হবেই এই বিষয়টা অধিকাংশ মানুষ জানে না পরবর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ ইসুফুল্লাহসাল্লামের জন্য যা চেয়েছিলেন সেটা হচ্ছে তাকে হাদিস এর তাবিল বা তাবিলিস এই বিষয়টি শিক্ষাদান করবেন এবং এটা ইসুফ আলাহামের বয়প্রাপ্তির পরে কার্যকর করা হয়েছে আল্লাহ বলে যখন সে বয়প্রাপ্ত হলো তখন আমি তাকে ইলম এবং হিক্মা প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম অর্থাৎ ইসুফ আল্লাহামকে বিশুদ্ধ এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং আরও দেওয়া হয়েছিল বিভিন্ন বিষয়ের পরিণত জ্ঞান চূড়ান্ত পরিণাম কি হবে এটা বুঝার ক্ষমতা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা জীবন এবং জীবনের বিভিন্ন দিক সংক্রান্ত বিস্তৃত জ্ঞানকে দিয়েছিলেন যার সম্পর্কে আলোচনা বলেছেন এভাবেই আমি সৎ পুরস্কৃত করে থাকি আল্লাহ সুত বলেছেন অতঃপর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে নানা রকমের এই বাইশ নম্বর তিনি বলছেন তাকে ইলম এবং হিকমা দেওয়া হলো। ইলম এবং হিক্মা তাকে দেওয়া হল স্মরণ করা পারে সেই শৈশবের কথা যখন পিতা ইয়াকুব আলাহ তিনি ইউসুফ আল্লা কাছে আল্লাহ সুহামতাল্লাহ সেই পরিচয়কে তুলে ধরে বলেছিলেন ইন্না রা আলিম হাকিম নিশ্চয় তোমার রব আল জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাময় যে ধারণা ইসুফ আল্লাবাহাম তৈরি করে দিয়েছিলেন ঠিক সেভাবেই আল্লাহ সুহামতাল্লাহ ইউসুফ আলাহিস্লামের প্রতি সদয় হলেন এই জন্য আমরা দেখতে পাই রাসুফুলাম বলেছেন আল্লাহ বলেছেন আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমিও তার প্রতি সেরূপ আচরণী করে থাকি আল্লাহ তাকে হিকমা এবং বিচক্ষণতা এবং ভিন্ন জিনিস একটা বিচক্ষণতা এবং অপরটা হচ্ছে জ্ঞান আল্লাহ উভয় বিষয়ে ইউসুফ্লাহ ইসলামকে দান করেছেন ইল মানে হচ্ছে জ্ঞান এটা অনেকটা ইনফরমেশনের মতো আপনি অনেকগুলো ইনফরমেশন লাভ করলেন ইনফরমেশন সবাই অর্জন করতে পারে কিন্তু সেই ইনফরমেশনকে প্রসেস করে সেখান থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে একজন মানুষের ইলম থাকা এর অর্থ হচ্ছে সে অনেক কোরআন এবং হাদিস মুখস্থ করতে পারে কিন্তু তার যদি প্রজ্ঞা বা আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সেই ইলম দিয়ে খুব বেশি লাভবান হতে পারবে না আমরা এমন অনেক মানুষকে চিনি যারা অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও তাদের জ্ঞান দ্বারা তারা উপকৃত হতে পারছেন না অন্যদের উপকৃত করতে পারছেন না এর কারণ হচ্ছে বাস্তবতার বিচারে তাদের অক্ষমতা যে কোনো বিষয়ে ভালো বিচার করা এর জন্য প্রয়োজন হচ্ছে বিচক্ষণতা অর্থাৎ ইলকে কাজে লাগিয়ে তথ্যকে কাজে লাগিয়ে ইনফরমেশনকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তে আসা একটা বিষয়কে দেখে বুঝতে পারা সেটাকে নিয়ে পর্যালোচনা করা এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তের উপরে ইল অনুযায়ী আমল করার নাম হচ্ছে হিকমত বা হিকমাহ বা বিচক্ষণতা কাজে এটা জ্ঞানের বিষয় থেকে কিছুটা ভিন্ন হিকমতের সাথে যখন ইলম যুক্ত হবে তখন একজন ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণাঙ্গ রূপ লাভ করবে হিকমত এবং ইলম একই সাথে থাকা খুবই জরুরি এবং এই দুইটা গুণ আমাদের আলোস মহামতাল্লাহ তার আমিকে দিয়েছেন আলোচ মোহাম্মতাল্লাহ তার আম্বিয়াদেরকে ফাহাম বা দিনের বোঝার ক্ষমতা দিয়েছেন আমাদের ভাই রাসুল্লাহাম তিনি বলেছেন তুমি হয়তো বা ইমকে বিতরণ করছে কিন্তু যার কাছে ইলমকে পৌঁছে দেওয়া হচ্ছে সে হয়তো তোমার থেকেও এই বিষয়ে ভালো বোঝার ক্ষমতা রাখে সে হয়তো তোমার থেকেও এই বিষয় ভালোভাবে বুঝবে একটা উদাহরণ আমরা একটি ঘটনায় ইমাম আবু হানিফা রহমান হালাকায় তিনি বসেছিলেন মজলিসে বসেছিলেন এবং আমরা জানি যে ইমাম আবু হানিফা তার ফিক শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি এটা অন্যান্য ইমামদের থেকে কিছুটা ভিন্ন ছিল তিনি প্রথমে একটা বিষয় সবার সামনে উপস্থিত সকলের সামনে একটা টপিক কে উপস্থাপন করতেন এপর সেই বিষয় নিয়ে আলেমদেরকে উপস্থিত আলেমদেরকে আলোচনা বিতর্ক করতে বলতেন তারা সেই বিষয় নিয়ে আলোচনা করতেন তাদের মতামত উপস্থাপন করতেন এবং সবার শেষে ইমাম আবু হানিফা তিনি নিজের সিদ্ধান্তকে প্রকাশ করতেন অথচ আমরা দেখতে পাই অন্যান্য বিখ্যাত ইমামগণ তারা নিজেরাই একটা বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতেন এবং বাকিরা সেই সিদ্ধান্তকে শুনতেন সেই সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে কেউ তর্কে লিপ্ত হতেন না যেমন ইমাম মালিক তার হালাকায় যারা বসতেন তারা সবাই তার ছাত্র ছিলেন তারা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন কিন্তু নিজেদের পক্ষে থেকে কোন মতামত দিতেন না কিন্তু ইমাম আবু হানিফা তিনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন তিনি অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত প্রদান করতেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আবু মুহদ ইবিনাল হাসান এবং ইমাম আবু এবং ইমাম আবু হানিফার ছাত্র না বলে আমরা তার সাহিবান বা সঙ্গী বলি সুতরাং যদিও তারা বাস্তবে আবু হানিফার ছাত্রই ছিলেন কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা তাদের সাথে পরামর্শ করতেন এই জন্যই আমরা তাদেরকে তার সঙ্গী বলে থাকি আবু হানিফার একটি হালাকায় একজন মুহাদ্দিস তিনি আসতেন সেই মুহাদ্দিস একদিন একটি হাদিস বললেন ইমাম আবু হানিফা সেই হাদিসটি তখনও জানতেন না এবং সেই সময় একজন মহিলা এসে সেই মুহাদ্দিসকে একটি প্রশ্ন করলেন একটি বিষয়ে সেই মুহাদ্দিস বললেন যে আল্লাহ আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এই বিষয়ে আমি জানি না ইমাম আবু হানিফা তিনি বলে উঠলেন যে আমি এই প্রশ্নের উত্তর জানি তখন সেই মুহাদ্দিস তিনি বললেন হে ইমাম আপনি কিভাবে এই প্রশ্নের উত্তর জানেন ইমাম আবু হানিফা বললেন আপনি এই মাত্র যে হাদিসটিকে শুনালেন সেই হাদিসের আমি উত্তর পেয়েছি এটা হচ্ছে উদাহরণ উদাহরণের ইলম থাকতে পারে কিন্তু ইলম যে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এটা সবসময় নাও হতে পারে ইমাম আবু হানিফা প্রথমত তিনি হাদিসকে জানতেনই না হাদিস জানতেন সেই মুহাদ্দিস। কিন্তু যখন যেই মুহুর্তে ইমাম আবু হানিফা তিনি সেই হাদিসটিকে জানলেন তখনই সেটাকে বুঝা। এবং কিভাবে সেই হাদিসকে প্রয়োগ করা হবে এটা প্রয়োগ করার মতো প্রজ্ঞা বা হিকমা তার মধ্যে ছিল আল্লাহ মোহাম্মতাল্লাহ তাকে এই হিকমা দান করেছেন ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ইউসুফ আল্লাহকে এই উভয় গুণই দিয়েছেন হিকমা এবং ইলম বিচারক বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের জন্য এই দুইটি গুণ থাকা খুবই জরুরি একেবারে অপরিহার্য শুধুমাত্র জ্ঞান থাকায় যথেষ্ট নয় আবার শুধুমাত্র বিচক্ষণতা থাকাও যথেষ্ট নয় ভালো নেতা হওয়ার জন্য দুইটাই থাকতে হবে আরেকটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি হিকমা এবং ইলিম সম্পর্কে কয়েকশ বছর আগে উত্তর আফ্রিকায় একটি ইসলামিক রাষ্ট্র ছিল একটি মা ছিল সে রাষ্ট্রের পতন করেছিলেন এবং সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন সেখানকার আলেমগন পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে পারেনি হারিয়ে যায় পরবর্তীতে অন্যান্য আলেমগন ঐতিহাসিকরা তারা এই রাষ্ট্রের ব্যর্থতার কারণ বের করতে গিয়ে বলেছেন যে যে আলেমগন এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন তারা অনেক জ্ঞানী ছিলেন এটা নিয়ে কোন সন্দেহ নেই ইম তাদের ছিল কিন্তু বাস্তবতা সম্পর্কে তারা অবহিত ছিলেন না তারা তাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি বাস্তবতার সাথে পরিস্থিতিকে না মেলানোর কারণে বাস্তবতাকে ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে পারেনিজিফুন